যদি লোকেরা জানত যে আওয়াল ওয়াক্তে সালাত আদায়ের কি ফজিলত তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করে আগে ভাগে আসার চেষ্টা করত। আর এশা ও ফজরের জামাতের কি ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো এবং সামনের কাতারের কি ফজিলত তা যদি জানত তাহলে এর জন্য তারা লটারি করত।